اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن منح لكم من الاعراب منافقون ومن اهل المدينة مردوا على النفاق আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ সকল প্রকারে সুখী ও প্রশংসা করিনি আমাদেরকে শুনে মর্যাদাপূর্ণ ইমানদারদের আলোচনা করা হয়েছিল যারা রাসুলের সাথে এবং তাদের উত্তম বাবায় কোন তাদের অবস্থা বর্ণনা করা হয়েছিল আজকে আমি মুনাফিকিন আলোচনার সাথে মিল দেখেই আবার এখানে মুনাফিকদের কিছু বিষয় আলোচনা করা হচ্ছে বারবারই লক্ষ্য করে দেখবেন যে যখন মুনাফিকিনদের পরিচিতি তুলে ধরা হচ্ছে তাদের অবস্থা তাদের পরিণতি বর্ণনা করা হচ্ছে এক পর্যায়ে এসে সেই ইমানদারদের পরিচিতি এবং তাদের পরিণতির নিয়ে আসা হয়েছে আবার পুনরায় এই মুনাফিকদের আলোচনা শুরু হয় মানে একই ভাবে একই সাথে সেই মুনাফিকিনদের বা কাফের মসজিদদের অবস্থা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 অতপর তাদেরকে বড় ধরনের আজাদের মধ্যে নিক্ষেপ করব এখানে আল্লাহ সুবাহ বলছেন তোমাদের আশপাশের অঞ্চলে যে সকল গ্রাম রয়েছে সেই গ্রাম মধ্য থেকে কি আছে কিছু মুনাফি ওই গ্রামের মধ্যে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 तुम्हें पर ना दी तुम्हें चिंते तथार निश्चित भाव आल्लाना नाम गोले सरसिं अमुक अमुक मुनाफिक कंतु आल्लासल के बोले दी तुम्हेंचय दिल তুমি তাদের কথার ধরন দেখে বুঝতে পারবে এরা মুনাফি এই মুনাফিজদের অবস্থা বারবার বর্ণনা করছেন এজন্য এরা হলো ইসলামের ঘরের ভিতরে বসবাস করে আর মুসলমানদের জন্য এরা সবচেয়ে বেশি ক্ষতিকর कारण मुसलमान अंतर मुक्त मुसलमान घरे बसबा मुस्लिम मुसलमान कम है मयदान निश्चित विजय तरा बुझे कष्टकर ना सफर निकटवर्ती स्वकालीन समय मध्य सहज অভিযানের মাধ্যমে বিজয় লাভ করা সম্ভব গনিমত পাওয়া যাবে এটা যদি মনে করে তাহলে সবার আগে আগে থাকে তাহলে তাকে চিনবেন কেমন করে যে সে যে মুনাফিক আন এরা তাদের ইমানটাকে তারা ঢোকা দিয়ে মানুষের সামনে পেশ করে আর মুনাফিকিটাকে এমন ভাবে গোপন করে যে বোঝা খুব কঠিন হয়ে দাঁড়ায় অথচ তারা ইমানদারদের দলভুক্ত নয় তারা আছে মুসলমানদের ঘড়ি ইমামদারদের ঘড়ি তাদের দরে আছে সবচেয়ে বেশি ক্ষতি করছে কাঁচের মুশিকরা যে ক্ষতি করতে পারে না এই মুনাফিকরায় সেই ক্ষতি করতে পারে এই জন্য আল্লাহ সুবাহানহতায়লা কোরআন মজিদের এই শেষ পূর্ণাঙ্গ সুরাতে এদের অবস্থাটা বিস্তারিতভাবে তুলে ধরছে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 যাতে ইমানদারগণ বাঁচতে পারেন এই জন্য তাদের পরিচিতি তুলে দরা হচ্ছে তাদের সকল বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হচ্ছে এমনকি শেষ পর্যন্ত রাসুলুল্লাহকে আল্লাহ এটাও বলে দিলেন তুমি তাদেরকে চিনতে না পারলেও আমি তাদেরকে তোমার কাছে পরিচয় করে না দিল তুমি তাদের কত ধরন দেখে তুমি তাদেরকে চিনতে পারবে না মুনাফিক মুনাফিকদের কথার মধ্যে কিন্তু মুমিনদের কথার মতো সরলতা নাই মুমিনরা সরল সহজভাবে কথা বলে এর মধ্যে কপটতা নাই কথা বলে না মুমিনগন কথা বলে সরাসরি আর মুনাফেকরা কথা বলে ঘুরিয়ে মুনাফিকদের কথার মধ্যে একটা পেস তাকে মুনাফেকরা একটা বাক্য বলে কিন্তু এই বাক্যটা পূর্ণাঙ্গ হয় না এটা শেষ দিকে যেটা গুড়িয়ে বিপদ দিকে নেওয়ার মতো অবকাশ রাখে বাক্যটাকে অপূর্ণ রাখে তাদের সম্পূর্ণ করে না স্পষ্ট করে না এটা মুনাফিকদের বৈশিষ্ট্য এটা। তাদের যখন কথা বলে বক্তব্য রাখে যদি কেউ মনোযুগ দিয়ে তাদের কথাগুলো শুনে সে বুঝতে পারবে তার উদ্দেশ্যটা কি সে এর দ্বারা কি মুমিনদের কল্যাণ কামনা করছে মুমিনদের পারস্পরিক ইসলাম চিন্তা করছে কি পরিশুদ্ধ করার চিন্তা করছে কি খালেদ তাহিদের উপর প্রতিষ্ঠিত করার জন্য তার চিন্তা চেতনা কি নিয়োজিত করছে এটা তারা বুঝতে পারবে সে দেখবে তার কথার এমন ভাবেই বলবে খুব সুন্দর ভাবে গুছায় কথা বলবে কারো সাথে উদ্দেশ্যটা যে মুমিনদের মধ্যে একে অন্যের সাথে বিদ্বেষ পয়দা করা একজন আরেকজন সম্মুখে ভুল ধারণা সৃষ্টি করা मध्य दूर सृष्टि मुस्लिम जमारे मुसलमान से कौशल अपर मुमिन भाइयर विषय एम भाव नेगेटिव आलोचना आलोचना करल से जो, जो आयर प्रति आस्था ना रखे तार मध्य जो एक खराब धारणा पैदा हो जाए এইভাবে কথাটা যে বলবে সেজন্য বুঝে নেয়ফিকার নয় সেটা বুঝে নেবে করতে পারবে না তার কাছে প্রমাণ নাই। করতে পারবে না এই মুনাফিক কিন্তু সেজন্য কারণ আল্লাহ তো বলে দিয়েছেন তুমি তার কথার ধরন দেখে বুঝতে পারবে তাকে চিনতে পারবে এই ধরনের কথা যখন বলবে তখন বুঝতে হবে এত মুনাফিক মুনাফিক কারণ তার উদ্দেশ্য একটা কথা বলছে তার বিশেষ একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য তাকে একজন বাহ্যিক খুব প্রশংসা করছে সেই প্রশংসা করতে গিয়ে সেমন এত অপ্রাসঙ্গিক অতি প্রশংসা করল যেটা বাস্তবের সাথে না। এটার মাধ্যমে মূলত তাকে হে প্রতিপন্ন করা বেশি প্রশংসা করে তাকে হে প্রতিপন্ন করা সে যে প্রশংসার উপযুক্ত না এত প্রশংসা করে ফেলল এর কি তার মর্যাদা বৃদ্ধি করলো না তাকে অপমানিত করলো এই অতি করার মাধ্যমে তার মানুষের কাছে করা সকলে বুঝবে যে এটার উপযুক্ত সে না এই মুনাফিকদের তাদের কথা বার্তা তাদের চাল চলন আচার আচরণ সরল সহজ মুমিনদের থেকে একটু আলাদা হয় মুমিন্দা সরল সহজ জীবন যাপন করে মুমিনদের আঁকিদা বিশ্বাস চিন্তা চেতনা একেবারে স্পষ্ট যা মনে ভাবে তা মুখ প্রকাশ করে মুমিনদের কথাগুলো পরিষ্কার তাদের আঁকিদার ডিকারেশনটা একেবারে পরিষ্কার মুমিন্দা হয় সরল সহজ আর मन करतु मानुषर कान कथा बसि शुनि जेटी आगे आलोचना कर আমরাও যদি বিভিন্ন ধরনের কথা বানিয়ে সুন্দর করে গুছিয়ে ওনার কাছে বলি উনি বিশ্বাস করে ফেলেন এই কথাগুলোর দ্বারা তারা বোঝাচ্ছি কিন্তু আসলে তারা যে একেবারে নির্বুধ ওই জ্ঞানটুকু তাদের নাই উনি তাদের এই বানানো কথাবার্তা তাদের মুখের উপর ছুঁড়ে না ফেলে তিনি যে বিচক্ষণ তাদের কান ज्ञान तेज साथरत मुनाफिकार आशपाशुदी सकल सकल एक ही जुद्ध कराता तक कठिन हो मुनाफे के बुझे शुने चक्षण नेतृत्व मुमिन सकल समय सरल सहज है सूजा तरण और जा देखे निर्बल लोक तक बोका मने करें मुनाफेरा निजेदे खूब सब समय खूब चतुर मन चाल मन मुनाफे मुनाफिकी तो मुनाफिकी चाले तुझते निजे अत्यधिक बुद्धिमान मन मुनाफेरा खुद ही चतुर चाल प्रकृत भूरंदर कपट তারা কথাবার্তাগুলো সবসময় সহজ সরল ভাবে বলে না বরং সেই গুরুকে ঘুরিয়ে পেছিয়ে কথা বলে যাতে করে সেই কথাগুলোর অর্থ যদি জিজ্ঞাসা করেন। তাহলে সে ঘুরে যাক যেভাবে খুশি করার জন্য সেইভাবে বলে দিতে পারবে আমি এটা দ্বারা এটা বোঝাইনি যে ভাবে আমার কথাটা হলো এই আসলে ছিল সেই এখন বলে দিলো এই এইটা হলো। ধরন দেখে সুরাই মোহাম্মদে এই বিষয়টা আল্লাহ স্পষ্ট করেছেন মুনাফিকদের এই পরিচিতটা কিভাবে পাওয়া যায় আল্লাহর মেহরবানিতে আমি কোরআন এর এই থেকে যারা মনাফিস আচরণ করে যাদের মধ্যে এই ধরনের আছে আল্লাহর মেহের পারি। এবং যখন বুঝতে পারি তখন দেখি যে তাদের কোনো না ক সময়ে তারা এটা প্রকাশ করে ফেলে তাদের কাছ থেকে বের করে আনতে হয়নি তারা এত নির্ভূত বুঝতে পারে না কখন কখনো তারা এটা বের করে দেয় মুনাফেকদের একটা বৈশিষ্ট্য হল তারা মুসলমানদের মধ্যে তথ্য আদান প্রদান করার সময় তারা বেশ কম করে মুসলমানদের মধ্যে ভুল বুদাবি সৃষ্টি করার জন্য মিথ্যা তথ্য আদান প্রদান করে অথবা মূল তথ্যটাকে একটু কম বেশ করে পেশ করে এর মাধ্যমে তাকে চেনা দেয় সে মুনাফেককে ता जो कथा सामने से अत्यधिक अनुगत्य प्रकाश कर विपरीतमुखी कर्मकांडा की चीनाएं आचरण देखे चेहरा देखे बुझाएसुबहाना मुनाफिक बेपारे তোমাদের আশপাশের মদিনার আশপাশের অঞ্চলে মরু অঞ্চল গ্রামাঞ্চলের লোকদের মধ্যে রয়েছে কিছু মুনাফিক আর তোমাদের মদিনা শহরেও তোমাদের মদিনা শহরেও আছে কিছু মুনাফিক মারা দুলানিফাক এরা নেফাপের ক্ষেত্রে মুনাফিকের ক্ষেত্রে চরম পর্যায়ে পৌঁছে গেছে এরা চূড়ান্ত পর্যায়ের মুনাফিক মদিনা শহরের মধ্যে কিছু আছে आर मुदिनार आशपाशले जरा मुसलमान मुसलमानुहुम तपर्क लाता मुहुम यथारा सुरई मुहम्मद कथार एक कंटा दिक्को ही मना है इसनेल्लाह लाता तुम्हें तक ना से चाह मुनाफिक तुम सामने परिचय करी तेहरा देखे चिने फलते पर मुनाफिक तचय करना दीव तथार धरन तुम চিন্তে পারবে তাদের কথার ধরন থেকে চিনতে পারবে সেখানে তো বলে দিলেন কথার সম্পর্কে জানো না তার নিশ্চিত প্রমাণের দিক আর ধারণার পিছনে নিশ্চিত প্রমাণ লাগে না কিছু আলামত প্রয়োজন হয় শুধুমাত্র কিছু চিহ্ন হইলেই एक धारणा जाए कंतु से धारणाता केमाणेर और से प्रमाणर भलिमा अर्जित है से नाम एलिम प्रमाण छड़ा इलमी एक ही ना से कथार मध्य मूलत प्रपात नहीं तुम तपर्क जाना অর্থাৎ নিশ্চিত নিশ্চিতভাবে যে এলিমের দরকার তারা যে মুনাফিক একটা লোককে দেখে এই মুনাফিক নিশ্চিত প্রমাণের দরকার যে প্রমাণগুলো পেলে পরে নিশ্চিত জানা যায় এই লোকটা এই মুনাফিক সেই প্রমাণটা নাই যেই কারণে ওই নিশ্চিত এলিমটা হয় না এই কথাটাই যারা বলছেন যে সুনির্দিষ্ট ভাবে কোনো একটা ব্যক্তিকে নিশ্চিতভাবে মোনাফিক হিসেবে তুমি জানো না নিশ্চিত ভাবে একটা ব্যক্তিকে তুমি জানো না যে এই মুনাফিক কিন্তু আল্লাহ নিশ্চিতভাবে প্রত্যেকটা মুনাফিককে আল্লাহ জানেন যে এ মোনাফিক এ মোনাফিক এটা আল্লাহ জানেন আল্লাহ যেইভাবে নিশ্চিতভাবে প্রমাণ সহকারে একটা ব্যক্তিকে মুনাফিক হিসাবে জানেন রাসুলকে বলছেন ওইভাবে প্রতি না নিশ্চিত জানা হবে না যা এই জন্য এই দুইটা কথার মধ্যে মূলত প্রপাত নেই মুনাফিকদের সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে মুনাফিক হিসাবে জানার জন্য যে প্রি এটা আল্লাহর কাছে আছে আল্লাহ তার এলিমের বিচতিতে নিশ্চিত তিনি জানেন এর মোনাফিক কারণ তিনি তার বাহির বিত সব কিছু জানেন। আর কতটুকু জানেন তারা যা প্রকাশ করে অন্তরের অবস্থাটা তিনি জানেন না সেটা জানেন আল্লাহ রাসুল তার বাহ্যিক অবস্থাটা জানেন অন্তরের অবস্থাটা জানেন না আর অন্তরের অবস্থাটা না জানার কথাটি এখানে মূলত বলা হয়েছে যেটা না জানার কারণে তিনি নিশ্চিতভাবে বলতে পারেন না যে এই ব্যক্তিটা মুনাফিক বলা হয়েছে তো আল্লাহ বলছেন আল্লাহ যেহেতু জানেন মুনাফিকদের এই তিনি বলছেন আমি অবশ্যই তাদেরকে দুইবার সাক্ষী দেব আল্লাহ জানা যেহেতু আছে এই জন্য দুইবার কখন কখন হজরত মুজাহিদ বলছেন দুইবার শাস্তি হল দুনিয়ায় এক হল প্রথম তাদেরকে গ্রেফতার করা হবে বন্দি করা হবে আর দ্বিতীয়বার হল তাকে হত্যা করা হবে মোনাফিককে দুইবারের শাস্তির প্রথম তাদেরকে বন্দি করা আর দ্বিতীয়বার তাকে হত্যা করা ইমাম মুজাহিদের অভিমত হলো এটা ইমাম সুদ্দি এ ব্যাপারে বলছেন দুইবার তাদেরকে শাস্তি দেওয়ার ব্যাপারটা তিনি বলছেন যে প্রথম শাস্তিটা তো এটা যে তাদের সবসময় বর্মপীড়ায় বুগে মনের মধ্যে এদের প্রশান্তি নাই যেহেতু মুনাফিক। ইমানদারগঞ্জ যখন বিজয়ী থাকে তখন সব সময় তারা ভীত থাকে মনের মধ্যে সবসময় ভয় ভীতি থাকে তখন তারা বুঝতে পারে তার মোনাফিকিটা বুঝে ফেলতে পারে তখন তাকে পাঠকা করে ফেলবে এই জন্য সবসময় ভয় এবং ভীতি থাকে আরেকটা শাস্তি হলো তাদের মনাফিকির কারণে মমিনগণ তাদের কথা এবং তাদের বৈপরীত্যের কারণে তাদেরকে বিশ্বাস করে না আর বিশ্বাস না করার কারণে মুসলমানদের সমাজে এরা মর্যাদা পায় না মুসলমানদের সমাজে মর্যাদা পায় না এটা তাদের আরেকটা একটা ভয়ের আর না পাওয়ার তো বিভিন্ন মনীষীগণ এদের দুনিয়ার শাস্তির বিষয়গুলো বর্ণনা বিভিন্ন ধরনের করেছেন আসলে তারা উভয়বিধ শাস্তি বুক করে এখনো সবসময় তারা মানসিক অশান্তিতে থাকে আর দ্বিতীয় হলো তারা বিভিন্ন সময়ে ইমান দাদের কাছে তার লাঞ্ছিত হয় অপমানিত হয় আর এটার কারণ হলো তারা কথা বলে মিথ্যা কথা বলে যখন মিথ্যা কথা বলে মিথ্যা কথার কারণে তারা সাক্ষী বোধ করে যেমন মনে করেন কোনো ইমান বিরুদ্ধে সে মিথ্যা অপবাদ দিল অবাদ দিল কিন্তু চারজন বিশ্বস্ত ইমানদার সাক্ষী হাজির করতে পারল না তখন তার শারীরিক হয় না তাকে আশিটা ব্যর্থাঘাত করা হবে তার ওই মিথ্যা কথার কারণে সে আশিটা ব্যর্থাঘাতের উপযুক্ত হয়ে গেল সেইখানে শারীরিকভাবে সেখানে আঘাতপ্রাপ্ত হল বাঞ্ছিত হল আর এর ফলে তার মর্ম পীড়া আরো বেড়ে গেল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 যত ধরনের আমানত মুসলমানদের মান ইজ্জতের আমানত এ সব ধরনের আমাতত আমানত একজন জনের কাছে সুরক্ষিত থাকে কিন্তু মুনাফিকদের কাছে এটা সুরক্ষিত থাকে না সে আমানতের খেয়ানত করে ধন সম্পদের আমানত থাকলে এটাও খেয়ানত করে কথার আমানত থাকলে খেয়ানত করে একজন তার কাছে একটা কিছু বলল বলে তাকে বলল এটা গুপন কার জন্য এরপরই তার জ্বালা শুরু হয়ে যায় একজনকে না বলা পর্যন্ত সে শান্তি আর পায় না গুমাতে পারে না তার আর গুম হয় না আরেকজনকে না বলা পর্যন্ত এখানে তাকে যে নিষেধ করে দিল যে কাউকে বলা যাবে না আর কাছে তখন এটা আমানত কিন্তু এটা না বলা পর্যন্ত সে আর শান্তি পাচ্ছে না সে আরেকজনের কাছে বলতেই হবে সে হল মুনাফিক যে এজনে কথা রাখতে পারে না আমানও চক্ষা করতে পারে না সেই জন্য বুঝে নেয় সে মুনাফিক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 যে যদি অপরাধটা যদিগত অপরাধী হয় তাহলে সেটা গোপন রাখতে হবে মান সাতারা আখেরা যে কোনো মুসলমানের অপরাধ গোপন করে রাখে আল্লাহ তার অপরাধ দুনিয়া এবং আখেরাকে গোপন রাখেন কিন্তু সে মুনাফিক প্রচার না করা পর্যন্ত সে শান্তি পায় না এই মুনাফিক এই কর্মটা করার কারণে ইমান বুঝতে পারে তখন যে সে তো মুনাফিক যখন বুঝলো যে আসলে সত্যি সেই কর্মটা অপরাধটা মুমিনের এটা তার কাছে দায়িত্ব ছিল সে গোপনটা কার সে যেহেতু এটা প্রচার চালিয়েছে সেহেতু প্রকৃত মুমিন যারা তারা ছিনে ফেলছে এত মুনাফিক মুনাফিক খেলা এটা করতে পারতো না এর থেকে তার মর্মপীড়াটা একটু বাড়ে এইভাবেই শারীরিক মানসিক সর্বাবস্থায় দুনিয়ার মধ্যে সেই শাস্তিগুলো বুক করতে থাকে এবং সর্বোত্তম তফসির ওটাই ইমাম মুজাহিদ যে তফসিরটা করেছেন যে এই মুনাফিকদের মুনাফিক প্রকাশ হয়ে যাবে প্রমাণিত হয়ে যাবে তখন তাকে পাঠাও করা হবে বন্দি করা হবে এরপর তাকে হত্যা করা হবে কারণ সে ইমান আনার পর সেই মুনাফিকি করেছে অতপসে দিন থেকে তখন দীক্ষিত হয়েছে এই জন্য তাকে হত্যা করা হবে এটাই হলো তাকে দুইবার শাক্ষি দেবো আমি অবশ্যই তাকে দুইবার শাস্তি দেবো অতঃপর আমি তাদেরকে কঠিন বড় আজাবের দিকে নিক্ষেপ করব সেটা হল পরকালীন আজাব তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে মোনাফিকদের ঠিকানা হলো জাহান নাম শাস্তিটা কাফেরদের চেয়েও বেশি মুনাফিকদের আল্লাহ সুবাহ এদেরকে সেই জাহান নামের আগাবে নিক্ষেপ করবেন সেই আজাবটা হবে তাদের জন্য চিরস্থায়ী আজাদ এবং এটা হবে অত্যধিক বড় আজাব আজাব বড় ধরনের আজাব এটা ছোট আজাব নয় যাহার সবচেয়ে বড় শক্তি যেগুলো সেই শাক্তির মধ্যে তাদেরকে তোলা হবে ان الله غفور رحيم আরেক দল লোক রয়েছে এখানে 100 নম্বরায় আছে দেখেন ইমানদারদের অবস্থা বলা হয়েছে 101 এ মুনাফিকদের কথা বলা হয়েছে 102 এ কিছু আরextr লোকের কথা বলা হচ্ছে হারা করা ওয়া আখারুনা তারাফু আর অপর একদম লোক রয়েছে যারা তাদের অপরাধ তারা স্বীকার করে মন্দ আমল আমলকে একাকার করে ফেলেছে মিলিয়ে ফেলেছে অর্থাৎ উভয় আমলই করে ভালো করে মন্দ করে আচ্ছা লো আ সম্ভবত আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন এমন ইমানদারদের কথা বলছেন যে ইমানদারগণ একশো নম্বর আয়াতে যে ইমানের স্তরের কথা বলা হয়েছে ওই স্তরের না আবার এই যে মুনাফেটরা অন্তর থেকে ইসলামের বিরুদ্ধে আচরণ করে মুসলমানদের ক্ষতি সাধনের চেষ্টা করে এ ধরনের মুনাফিটিও তাদের মাঝে নাই তবে তারা একটু আরামপ্রিয় লোক আরামপ্রিয়তার কারণে ইমানি দুর্বলতার কারণে তারা এমন সব কঠিন সময়ে নিজেদেরকে বিরত রাখে পিছনে পড়ে থাকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে না একটু করে। সাথে সাথে তার পরিবার পরিজন ধন সম্পদ প্রতিও তার আকর্ষণ আছে আর একটু আরামপ্রিয় কষ্ট সহ্য করতে পারে না এই ধরনের অলস প্রকৃতির কিছু মুমিন আছে তারা তাদের সেই অপরাধ তারা শিকার করে যখন মুসলমানগণ কঠিন অবস্থায় যুদ্ধের ডাকে সারা দেন গান মাল দিয়ে যুদ্ধের ময়দানে অগ্রসর হন তারা তো প্রথম সারীর মুসলমান প্রথম স্তরের ইমানদারেরা কিন্তু ওই কঠিন অবস্থায় এরা ওই ডাকে সারা দেয় না ঘরে বসে তাকে আনামপ্রিয়তার কারণে আবার সে ভালো আমলও করে যদি অংশগ্রহণ নাও করে মুজাহিদিনরা যারা যুদ্ধের ময়দানে চলে গেছে তাদের পরিবার পরিজন রয়ে গেছে সেই পরিবার পরিজনের ভরণ পোষণ দেখাশোনা পাহারাদি অত্যধিক বিশ্বস্ততার সাথে পালন করে এখানে মুসলমানদের মুজাহিদিনদের পিছনের যে কাজগুলো রয়ে গেছে বাড়িতে থেকে সেই কাজগুলো ভালোভাবে ইমানদারির সাথে আমানতদারির সাথে করে যায়। কিন্তু যুদ্ধের মদানে গেল না এই সকল লোকেরা তারা যে কিছু করলো আর যুদ্ধে অংশগ্রহণ না করে মন্দ কাজ করলো তাদের কাজ এবং উভয়টা ভালোটাও করে মন্দটাও করে খালাতু তু ফেলছে ফেলছি একসাথে ভালো মন্দ মিশিয়ে একসাথে করে কিন্তু এই অপরাধগুলো করার পরেও তারা বুঝতে পারে এটা তাদের অপরাধ এবং এটা স্বীকার করে এদের বলা হয়েছে তারা চিনে জানে বুঝে যেটা অপরাধ এটা স্বীকৃতি দেয় এই আয়তের প্রেক্ষাপট বলা হয়েছে যে আবুকের রয়ে গিয়েছিল যেমন আবুলুবাবার মতো ব্যক্তি এবং তার কিছু অনুসারী ছিলেন তাদের সংখ্যা হাদিসের বর্ণনায় বিভিন্ন রকম রয়েছে কোথাও বলা হয়েছে তিনজন কোথাও পাঁচজন কোথাও ষাট কোথাও নয় কোথাও দশ বলা হয়েছে তো এই সকল লোকেরা রাসুলুল্লাহ সাল্লু আলহিহি হাসাল্লাম যখন তাবুক যে যুদ্ধ থেকে ফিরে আসলেন তখন দেখতে পেলেন তারা মসজিদের নববীর খুঠার সাথে তারা নিজেদেরকে রসি দিয়ে বেঁধে রেখেছে এবং তারা ঘোষণা করছে রাসুলুল্লাহ সাল্লু আলহিহি হাসাল্লাম নিজ হাতে তাদেরকে খুলে না দিলে তাদের বাগন যেন কেউ না খুলে তারা মসজিদের কুটির সাথে নিজেদেরকে বেঁধে রেখেছে রাসুল্লাহ আসার পর তিনি যখন দেখলেন এরা কুটির সাথে বাবা কিছু লোক জিজ্ঞাসা করলেন এরা কারা তখন রাসুলকে জানানো হল যে হলো এই সকল ব্যক্তি যারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেনি এবং তারা পছন্দ করেছে আপনি তাদেরকে খুলে না দেওয়া পর্যন্ত তাদেরকে যেন কেউ তাদের বাদন মুক্ত না করে তখন বললেন আমি আল্লাহর নির্দেশ ছাড়া খুলতে পারি না তাদের বেপারে আল্লাহ না তখন আল্লাহ সুবাহর পক্ষ থেকে এই আয়াত নাজিল হয় এবং এরপর দুটি আয়াতও এর সাথেই নাজেল হয় তখন এই আয়াত নাজিল হওয়ার পর রাসুল্লাহ সাল্লাহ নিজ হাতে তাদের বাদনগুলো খুলে দিয়েছিলেন এই লোকগুলো হল তারা তারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেনি কিন্তু বাকি সব কাজ তো ইসলামের মেনে চলছিল আল্লা বং আল্লাহ রাসুলের আর কোন হুকুম অমান্য তারা করেনি অর্থাৎ শুধু করেছিল কোনটা তাবুকের যুদ্ধে যায়নি রাসুল যখন সাধারণ ডাক দিয়েছিলেন যুদ্ধের সেই যুদ্ধে যায়নি এর মধ্যে তাদের মুনাফা ছিল না ছিল তাদের আরামপ্রিয়তা অলসতা তাদের মধ্যে ছিল বীরতা বিদ্রোহী তারা আরাম প্রিয় ছিল আর গ্রীষ্মের এই প্রখর রুদ্রপের মধ্যে দীর্ঘ মরুভূমির পথ পাড়ি দিয়ে দুর্বিকের সময় অভাব সময় সুদাহীন অবস্থায় খাদ্য পানিহীন অবস্থায় যাওয়াটা তাদের জন্য কঠিন মনে হয়েছিল শুধু এই ভাবনাটাই তাদেরকে পিছনে রেখেছিল এখানে বিদ্রোহী মনোভাব ছিল না এই কাজটা কি বড় ধরনের অপরাধ হিসেবে গণ্য করেছে তারাও তারা বুঝতে পেরেছে এটা বড় ধরনের অপরাধ রাসুল উল্লাহ সাল্লু আল্লাহ যুদ্ধের দাঁত দিয়েছেন আর স্বয়ং রাসুল সাল্লু আলাইহাসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন আর বুঝতে পেরেছিলেন তাদের অপরাধটা তাই তারা নিজেরাই নিজের স্বেচ্ছায় রশি দিয়ে মসজিদের কুটির সাথে নিজেদেরকে বেঁধে রেখে এখন যারা দিনের বিজয়ের জন্য জিহাদ করা এই জামানায় সবচেয়ে ফরজ মধ্যে সবচেয়ে বড় ফরজ এবং ফরজে আইন এই সময় আল্লাহ বিনের বিজয়ের জন্য জিহাদ থেকে নিজেদেরকে দূরে রেখেছে এবং মিথ্যা বাহানা করছে এবং জিহাদের ফর্জিয়ত অমান্য করে চলছে এবং জিহাদের ফর্জিয়তের বিরুদ্ধে ফটো আবাদি করছে এরা কোন ধরনের অপরাধী এরা নিঃসন্দেহে বিদ্রোহী এরা বাহি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 এই প্রখর রুদ গরম ছিল বেঁধে রেখেছিল আল্লাহ বলছেন হ্যাঁ এটা তাদের অপরাধ তারা যেভাবে তাদের অপ্রাপ চিনতে পেরেছে আল্লাহ বলছেন এটা অপরাধ এবং এটা বলেছেন যে তারা আমলে তাহলেও করে আর আপর উৎসাহ কি আর অপর কিছু আমল করে যেটা মন্দ সে ভালো আমল করে মন্দ আমল করে উভয় আমল তারা একাকার করে ফেলেছে একাকার করা সত্ত্বেও তারা এই ভালো আমল থেকে মন্দ আমলগুলোকে আলাদা করে তারা চিনতে পেরেছে তারা যে ভালো আমলগুলো গুলো করে এগুলোও চিনে এগুলো ভালো আমল আর যে মন্দ আমলগুলো করেছে এটাও তারা চিনতে পেরেছে যেগুলো তো মন্দ আমল আর এই মন্দ আমল নিজেরা করেছে এবং এটা যখন চিনতে পেরেছে তখন এটাকে অপরাধ মনে করে শাস্তিযোগ্য অপরাধ মনে করে এই দুনিয়ার আঘাতটাকে তারা বাছাই করে নিয়েছে যে নিজেরা এই অপরাধ স্বীকার করে নিবে আল্লাহ এবং আল্লাহ রা যদি তাদেরকে দুনিয়ার শাস্তি দিয়ে দেন তাহলে পরকালীন জীবনের অনন্তকালের শাস্তি থেকে তারা বেঁচে যাবে এই আশায় দুনিয়ার শাস্তিটা তারা সহজে মেনে নেওয়ার জন্য তারা প্রকাশ্যভাবে মসজিদে হাজির হয়ে কুটির সাথে বেঁধে কেউ গ্রেফতার করে আনতে হয়নি নিজেরা বেদে অপরাধী স্বীকার করছে আমরা অপরাধী কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি কেউ তাদেরকে গ্রেফতার করে আনেনি নিজেরা স্বেচ্ছায় এসে এখানে অপরাধী হিসাবে স্বীকৃতি দিয়ে শাক্তির জন্য নিজেদেরকে বেদে রেখে দিয়েছে এরা এমন ইমাম বার ছিলেন এসকল লোকদের ব্যাপারে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহিসাল্লাম বলছেন আমি শুয়েছিলাম এরপর দুজন লোক আসলো আমাকে নিয়ে গেল এমন একটা শহরে স্বপ্নের কথা বলছেন তৈরি আমি সেখানে কিছু লোককে দেখতে পেলাম যাদের শরীরের অর্ধেক এত সুন্দর যা কখনো এত সুন্দর মানুষ তোমরা কেউ দেখো আর শরীরের অর্ধেক এত বিষ্ দেখলাম কদাকার দেখলাম যে এত কদাকার মানুষ তোমরা জীবনে কখনো দেখো এরপর ফেরস এদেরকে বললেন একটি নহর দেখিয়ে ওখানে যাও তোমরা গুসল করে এসো তারা ওই নহরে গেল গুসল করে যখন উঠল তাদের কদাকার অংশ এমন ভাবে দূর হয়ে গেল তাদের সারা দেহটাই এত সুন্দর হয়ে গেল যে এত সুন্দর মানুষ তোমরা কেউ কখনো এই দুইজন বলল আমাকে যেটা আপনার বাসস্থান এটা জাননাতে আডানাতে রাসুল্লাহ সাল্লাইসাল্লাম ওই লোকদের কথা বললেন যারা ভালো আমল এবং মন্দ আমল মিশিয়ে দুনিয়ায় জীবন যাপন করেছে সেই সকল লোকদের কথা বললেন যে তাদের অর্ধ্যাখ্যা এত সুন্দর আর অর্ধ্যাখ্যা এত বিক্রিক মন্দ আমলের অংশটা কিন্তু সেই অবস্থাটা আল্লাহ চিরস্থায়ী রাখবেন না সেই কথাটা আল্লাহ বলেন আইয়াতু বলছেন আশা করা যায় যে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন আর আঁকা এটা সম্ভাবনা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 তাদের সম্পদ থেকে আপনি সদাটা গ্রহণ করুন আর এর দ্বারা তাদেরকে পবিত্র করুন এবং তাদের সম্পদকে পবিত্র করুন এবং তাদেরকেও তুমি করুন এবং তাদের জন্য দোয়া করুন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই লোকদেরকে যখন বাদন মুক্ত করে দিলেন তখন সকলই দৌড়ে বাড়িতে চলে গেল গিয়ে তাদের জন সম্পদ যা ছিল নিয়ে এসে रसुलल्लाह सल्लाहु आलह्लम सामने सदाता हिसे पेश कर दिल तेजे क्षेत्रता मुक्त हल्के हल युद्ध ना गा जो अपराध कर रसुल्लाह सल्लाहु आलह सल्लम तर वन मुक्त कर दिए तर प्रति मेहरबाणी कर मेहरबानी सुक्रियातान कृतज्ञता प्रकाशार्थे তারা তাদের মাল সম্পদগুলো নিয়ে এসে হাজির পাইছে যখন তারা মাল সম্পদ নিয়ে এসে হাজির হয়েছে তখন বললেন। আল্লাহ নির্দেশ না দেওয়া তো আমি এদের মাল গ্রহণ করতে পারি না আল্লাহ নির্দেশ ছাড়া তিনি তাদের বাদনও তুলেন নাই এরপর মাল সম্পদ যখন নিয়ে এসেছে তখনও তিনি গ্রহণ করছেন না করছেন না এই ভিন্ন অপরাধটা কত বড় তাবুকের যুদ্ধে ডাক দিয়েছিলেন রাথুল সে যুদ্ধে অংশগ্রহণ করেনি এটা বড় অপরাধ তখন রাসুল হিসেবে গণ্য করেছেন বাদন মুক্ত করে দেওয়ার জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন অনুমতি দিয়েছেন এই তিনি অনুমতি পেয়ে বাদন মুক্ত করেছিলেন কিন্তু মাল সম্পদ যে খরচ করবে খাদা দিবে এটা গ্রহণ করবেন কিনা না এ ব্যাপারে তো আল্লাহ কোন সিদ্ধান্ত দেননি पक्षा ग्रहण करते माल सम्पदे से कम अमो आलिहिम ता तो नहीं सबकिू रब नहीं आल्लाखने देखें कत सुंदर भाषा अमो आलिम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 এর দ্বারা কেউ বুঝিয়েছেন যে মাল থেকে সাতকা কিছু অংশ দ্বারা বুঝিয়েছেন কেউ বুঝিয়েছেন জাকাত এই সাতকাটাকে গ্রহণ করেছেন কেউ কেউ জাকাতের মাধ্যমে মাল পবিত্র হয় এই জন্য যেহেতু আল্লাহ বলছেন সুতা হিরু হোম তাদের মাল সম্পদকে পবিত্র করেন তখন এই কারণে কেউ বলেছেন যে ডাকাত তাদের কাছ থেকে কেউ বলছেন না এটা দাকা শুধু নয় ता जो माल सम्पद इन सभा हिसे नहीं इधारण सभाखा तबाखा सल्लाम केल्ला आदेश कर द्वारा तरह के पवित्र कर मालगल ग्रहण कर तरह माल सम्पद तलगू ग्रहण कर परिशुद्ध कर তারা দান করত এই আশা করতো রাসুলের দোয়া পাওয়া তারা দান করে রাসুলের কাছে দোয়ার আশা করত। রাসুল যেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ এইখানেই তো তারা বলে দিলেন সাল্লি আলাইহীন তুমি তাদের জন্য দোয়া করো ও সলাতের পাঁচটি অর্থ বলেছিলাম এটার অর্থ যদি শুধু সালা সল্লাস বলে যারা দরুদ করেন তারা যদি এটা বলেন যে দরুদ পড়েন এই সালাতের অর্থ যদি শুধু দরুদ হয় তাহলে কি হবে যে এদের সাত গ্রহণ করে তাদের প্রতি দরুদ করুন। এটা হবে না তখন কিন্তু সবাত অর্থ হলো দোয়া এখানে অতটা दुआ तादेर दुआ कर दुआल्लाम जो तुआ कर तशांति लाभ कर ते बड़ कष्टे যদিও তারা বাদন মুক্ত হয়েছে তাদের সাদাকা গ্রহণ করা হয়েছে এরপরও তাদের মনের মধ্যে কষ্ট রয়ে গেছে তারা যে যুদ্ধে অংশ গ্রহণ করতে পারল না তাহলে তো তারা অন্য মুসলমানদের থেকে তারা আলাদা হয়ে গেল সেই মুসলমানদের কাতারে তো এরা আর সামিল হতে পারছে না এই মর্যাদা তো তারা আর পাচ্ছে না এই মনের মধ্যে একটা কষ্ট তাদের রয়ে গেল যখন তাদের জন্য রাসুলুল্লাহ সাল্লাম দুয়ার করবেন তখন তাদের সেই কষ্টটা দূর হয়ে যাবে রাসুলের দোয়াটা তাদের চরম পাওয়া এটা সবচেয়ে বড় পাওয়া এটা রাসুল যদি কারো জন্য দোয়া করেন আল্লাহ মেহরবানিতে তার আর কোনো দুশ্চিন্তার এই জন্য তারা রাসুলের দোয়ার প্রত্যাশা করে আর যখন রাসুল তাদের জন্য দোয়া করলেন তারা মনের মধ্যে তৃপ্তি লাভ করবে প্রশান্তি লাভ আলীম। अल्लाह सबकिल्ला जगह से आगे देख देखा जाए आशा कराला तरह क्षमा करबें गुणवाचक नाम एनेफुररा रहीम নিশ্চয়ই আল্লাহ কমাসিল মেহরবান ওই যে কমার সাথে সম্পর্ক যেই গুণ দয়ার সাথে সম্পর্কিত যেই গুণ সেই গুণবাচক নাম আনা হয়েছে আর এখানে তাদেরকে পবিত্র করা পরিশুদ্ধ করা তাদের আত্মার পরিশুদ্ধি সাধন করা তাদের মনের প্রশান্তি দেওয়া এই কথাগুলো যখন আছে এখানে আল্লাহ বলছেন সামিউন আলিম আল্লাহ সব শুনেন সবকিছু জানেন যে তারা কি কি করেছে কি কথা বলেছিল সব কিছু আল্লাহ আগেও শুনেছেন এখন তারা নিজেদেরকে পবিত্র করার জন্য কি বলছে আল্লাহ সব শুনেন এবং তারা কি করছে তাদের প্রভাটা কোন পর্যায়ে এটা কি শুধু মুখের প্রভা না আসলেই তাদের অন্তরের প্রভা সব আল্লাহ জানেন আল্লাহ নিজের এই গুণ বাচক ওই বিষয়গুলোই নিয়ে আসেন যে সংশ্লিষ্ট বিষয়ের সাথে যাক সম্পর্কিত তারা কি জানে না আল্লাহ তার বান্দার তবা কবুল করেন আমি তারা কি জানে না যে আল্লাহ বান্দার গুলো তিনি গ্রহণ করেন আর নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তবা কবুলকারী দয়াময় अंश ग्रहण ना करा अपराध करल ता, ता, कर ता जो तपराधा बुझते पे ता तबा करल आल्लर काल्लाह ते तो कबूल करा जो बुलर शुक्रिया आदाय कर, कर, की पारे ना, तारा एदेर मतो, कर माल सम्पदा सत्का करल तबका ग्रहण करनाफिका तीन एत ते मुनाफिकी े दिए ता जो तबा करत माल सम्पदी आल्लर पथे सबका करत आल्ला तो যেইভাবে ক্ষমা করে দিয়েছেন তাদের তোবা কবুল করেছেন তাদের মাল সম্পদ থেকে ছাদা গ্রহণ করেছেন সকলের জন্য একটু করতে পারতেন আল্লাহর বান্দাদের মধ্যে তফাত করেন না সুযোগ আছে তারা যদি মুনাফি ছেড়ে দেয় আর এটা থেকে শিক্ষা নিয়ে সারা যদি একটু লক্ষ্য করে বোঝার চেষ্টা করে তাদের সেই জ্ঞান বুদ্ধিটাকে কাজে লাগায় তাহলে তারা দেখতে পাবে যে আল্লাহ তার বান্দার তোবা কবুল করেন তাদের চোখের সামনে তারা দেখতে পেল তাদের চোখের সামনে দেখতে পেলো। যে আল্লাহ তার বান্দাদের তোবা কিভাবে কবুল করেছেন তাদের তো কবুল করে কোরআনের করেছেন তাদের সাধকাগুলো গ্রহণ করার জন্য কোরআন করেছেন এদের মর্যাদা অনেক বেড়ে গেল না তাদের প্রসঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন এই থেকে মুনাফেকাও তো শিক্ষা নিয়ে তারা তো এই করতে পারত তাহলে তাদের তারাও আল্লাহকে সেই তোবাকারী হিসেবে তবা কবুলকারী হিসেবে তারা পেত এবং তারা এটাও তো বুঝতে পারত দেখতে পারত জানতে পারতু সদাকার আল্লাহ সাদাকা গ্রহণ করেন আল্লাহ তার বান্দার আনাদ আল্লাহ তার বান্দাদের অবাও কবুল করেন তার সাদাকাও গ্রহণ করেন তারা কি তা জানে না আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার বান্দার তবা কবুল করেন এবং তার বান্দার সাদাকা গ্রহণ করেন রাহিম আর নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন তবা কবুলকারী মেহরবান এখানেও দেখেন আল্লাহ তার ওই গুণটা নিয়ে এসেছেন তবা কবুলকারী এখানে রাহুরুর রাহিম বলেননি বা এখানে সানিউন আলিম বলেননি বলছেন তুর রাহিম তিনি বান্দার তবা কবুল করেন আর করেন কিভাবে তিনি করে তা পারে না। আল্লাহ সুবাহর মজিদে মানুষের বিভিন্ন অবস্থা তুলে ধরেছেন সর্বোচ্চ পর্যায়ের প্রথম কাতারের মমিনদের পরিচিতি নেই কিন্তু তাদের মানবীয় দুর্বলতার কারণে তারা এই অপরাধগুলো করে অলসতা এটা মানবীয় দুর্বলতা তাদের ক্ষিপণতা এটা মানবীয় দুর্বলতা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 চূড়ান্ত পর্যায়ের চেষ্টা করে এরাও মুমিন এরা মুনাফিক নয় আর মুনাফিক গণ মন মানসিকতা তার মুনাফিক মুসলমানদের সাথে আছে দুনিয়াবীর সাথে দুনিয়াটা পাইলে মুসলমানদের সাথে ঠিক আছে দুনিয়া না পাইলেই তার বিগড়ে যায় এই মুনাফিকরা চরম সাপ সপথ লুবি মিথ্যাবাদী তারা কক্ষারক আল্লাহর করা যায়। এই যে একটা শ্রেণী বিন্যাস করলেন এখানে কিন্তু এটা শ্রেণী বিন্যাস মানুষের এই শ্রেণী বিন্যাসটা আল্লাহ নিজে করে দিলেন দেখিয়ে দিলেন এবং মানুষের কাছে आल्ला दयाल मानुर एलिमेंतर्कारमिन हिसाब से चेषा करतारेर मुमिन हार चेषा करमान दाबी जो निजे ওই প্রথম কাতারের মুমিন করে। তারা আল্লাহ দিনের পথে যেইভাবে নিজেদেরকে নিবেদন করেছিলেন পেশ করেছিলেন গান মাল দিয়ে তারা আল্লাহদ্দিনের বিজয়ের জন্য জিহাদ করেছিলেন আমরা তাদের মত আল্লাহদ্দিনের জন্য নিজেদের ডান মাল দিয়ে অংশগ্রহণ করবো তাহলে তফিক দান করুন যেন আমরা সকল প্রকারের কৃষি বিক্ষুতি থেকে মুক্ত হয়ে খালেদ মুমিন হতে পারি এবং ইমানের উপর অটল খাটতে পারি আর ইমান সহকারী দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন আমিন আশহদ্বল্লা ইহ্লা সফৃত ইয়াই